सकाल साढ़े आठटाए बांगलेशे बीस टी बांगल्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 الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين شو ماني تداشاك من للي السلام عليكم ورحمة الله وبركاته أمرا حديث شريفتك على جانة شنسي جامع العلوم الحكم حديث قرنتتك ابن رجب الحنب رحمة الله عليك حديث التحديث على جانة أمرا গত শেশনে করেছিলাম সেটা হচ্ছে রাসুল্লাহ সাল্লা সাদ করেছেন মান কান ইউমিন আখের ফালি আকুল খাইরান আউল ইয়াসমুত যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান রাখে সেই জন্য ভালো কথা বলে নতুবা চুপ করেই থাকে আর যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস করে সে তার প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করে আর যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে মেহমানদারি করে প্রথম অংশ আমরা শুনেছিলাম দ্বিতীয় আর তৃতীয় বাক্যটি রয়ে গেছে সেগুলো আজকে আমাদের আলোচনা বিষয় বেত ফিক্লাহআ রসল্লাহ সালাম সাদ করেছেন আল সদাকা মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া আর মন্দ কাছ থেকে দূরে রাখা এটা সদাকা দান করে মানুষকে ভালো কাজের দিকে নিয়ে আসা মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করা বন্ধ কাজ থেকে সরিয়ে নেওয়া অনেক ভালো কথা এরকম কথা তারা বলতে হবে পৃথিবীর অনেক মানুষ আছে তারা মেফতাহ খাইয়ের ও মেঘলা কন্ডিশ্বর তারা ভালো কাজের চাবি হয়ে যায় অন্যদের জন্য মন্দ কাজের বন্ধ করার চাবি হয়ে যায় আর কিছু লোক তার উল্টো আছে কথা মানুষের জন্য প্রয়োজন আছে কোন সময় যখন মানুষ কথা বলে মুস্কি হাসি দেয় ভালো কথা বলে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 আল্লাহ এবং আখরাত প্রতি ইয়কিন রাখে ইমান রাখে সেজন্য তার কাছে আসা মেহমানের প্রতি সদব্যবহার করে ভালো আচরণ করে ইসলাম এসেছে সমাজকে সংশোধন করতে মানুষকে সংশোধন করতে ইসলাম শুধু ব্যক্তির জীবনকেই সীমাবদ্ধ রাখিনি সমাজের অন্যদের সঙ্গে যে ডিলিংগুলো আছে সেই ডিলিংগুলোকে কিভাবে ভালো তরিকে আমরা করব এই আখলাখ শিকায় ইসলাম এসেছে সে দুটো পয়েন্টের মধ্যে আখলাক রয়েছে প্রতিবেশী এবং মেহমানের তাদের হক রয়েছে প্রতিবেশীর হক অত্যন্ত সাংঘাতিক হক আল্লাহ তালা কোরআনে পাকে তাদের হকের কথা উল্লেখ করেছেন যারের প্রসঙ্গটা কোরানে পাকে আল্লাহ তালা উল্লেখ করেছেন হাজিসে অনেকগুলো হাজিসে রসুল্লাহ সতর্ক করেছেন একটি হাদিসে সহিব খারিতে এসেছে তিনি বলেন অহেলা ইউক মেনু অনু আল্লাহর কসম ইমানদার হবে না আল্লাহর কসম ইমানদার হবে না আল্লাহর কসম ওমেন হবে না কোন ব্যক্তি যে ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না তার বাবা এক থেকে তার ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদ নয় কোন কোনো প্রতিবেশী মানুষের জন্য একটা অভিশাপ যেন আর চাইলেই তো প্রতিবেশীকে সরিয়ে দেওয়া যায় না অথবা নিজেও ছেড়ে চলে যাওয়া যায় না প্রতিবেশী খারাপ হয়ে গেলে মানুষের জীবন কত কষ্টকর হয়ে যায় যারা এর তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তারাই ভুক্তভোগীরাই ভালো বলতে পারবেন প্রতিবেশী খারাপ হয়ে গেলে কত কষ্ট হয়ে যায় এই জন্য রসল সল্লা আসম প্রতিবেশীর ব্যাপারটাকে সাংঘাতিক গুরুত্ব দিয়েছেন দিন দাঁড়ি আল্লাহ তালার এবাদত শুধু উদ্দেশ্য নয় আর কি হাদিসে রসল্লাহ সাল্লু আসলাম বলেছেন তখন অনেকে প্রশ্ন করা হয়েছে কোন জিনিস কোন আমল বেশি করে জান্নাতে নিয়ে যাবে তিনি বলেছেন তা কো আল্লাহ আহস্নুল হলক আল্লাহর ভয় এবং ভালো চরিত্র ভালো চরিত্র লোকেরা প্রতিবেশী প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করবে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 প্রতিবেশীকে কোরআনে পাকে তিন ভাগে ভাগ করা হয়েছে কোরআন হাদিসে প্রতিবেশের কথার মধ্যে তিনটা কথা তিন ধরনের প্রতিবেশী কথা আসছে একজন হলেন শুধু প্রতিবেশী তিনি আত্মীয় নয় বা মুসলিমও নয় কিন্তু প্রতিবেশী তার একটা হক আছে আর যদি প্রতিবেশী হয়ে যায় প্রতিবেশী এক নম্বরে দুই নম্বরে মুসলিম হয়ে যায় তারে তার হকটা ডবল হয়ে যায় আর যদি প্রতিবেশী হয়ে যান তিনি প্রতিবেশী তো আসেনি তিনি মুসলিমও তিনি আবার আত্মীয় আমার তাই তার হকটা তিনগুণ হয়ে যায় তিনিও প্রতিবেশীরই হক আছে কিন্তু কারো কারো হক আরও বেশি বেড়ে যায় প্রতিবেশীর হক কত বেশি জিব্রাইল আলহিসাল্লাম আসলিয়া রসুল আল্লাহ প্রতিবেশীর এরকম হক আছে ওরকম হক আছে এরকম হক আছে ওরকম হক আছে এত কিছু বলতে থাকলেন শাসবন্ত রসুল্লা সাল্লাহ সাল্লাম আশঙ্কা করলেন আজকে কি এটাও বলেন না কি আপনি মারা গেলে আপনার ওয়ারিশ হবেন প্রতিবেশী এরকম আশঙ্কা করছিলেন কিন্তু অবশ্য শেষ পর্যন্ত জিব্রাইল আল সালাম প্রতিবেশীকে ওয়ারিসের কোনো খবর দিয়ে যান নাই এত গুরুত্ব যে জিবরাইল আলহ সালাম এসে ওনাকে বলে যাচ্ছেন ওসিয়ত করছেন ইউসি নি বিলার প্রতিবেশী কয়জন হতে পারে বাড়ির কোন দিকে প্রতিবেশী হবে ডানেও হতে পারে বামেও হতে পারে সামনেও হতে পারে পেছনেও হতে পারে একটা রিজনেবল ডিস্ট্যান্সে অ্যারাউন্ড ফোরটি হাউজেস প্রায় চল্লিশটি বাড়ি এক দিকে প্রতিবেশীর অন্তর্ভুক্ত হয় ডান দিকে চল্লিশ বাম দিকে ৪০ সামনে পিছনে ৪০ চল্লিশ করে কোনো কোনো ইমাম এটা ব্যাখ্যা করেছেনভাবে এতটুকুন পর্যন্ত প্রতিবেশীর হক যেতে পারে তবে প্রতিবেশীর হক তো এত আদায় করা কি সবার পক্ষে সম্ভবুল্লাহসান তাহলে কার হক বেশি প্রতিবেশীর মধ্যে এই প্রশ্ন করার উত্তরে বলা হয়েছে আক্রাবুমিন ক্যাবা বান যার গেইট দরওয়াজা তোমার দরওয়াজার সবচেয়ে কাছে ভ্যারি ক্লোজ নেইবার নেক্সট ডোর টু এ হল তার হক সবচেয়ে বেশি যে যত বেশি কাছে সেদিক থেকে আপনি তাকে কনসিডার করবেন আরেকজন যদি দশ দরওয়াজা পরে থাকে তার তুলনায় যে একদম ইমিডিয়েট নেক্সট ডোর তার হক বেশি প্রতিবেশীকে কীভাবে হক আদায় করা যায় নিজেদের ক্ষতি থেকে এক নম্বর হল নিজেদের ক্ষতি থেকে তাদেরকে নিরাপদ রাখা নিজেদের ক্ষতি কী হতে পারে আমরা একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম ঠিক মতো যেন তারা পারে তাদের ওই সময় আমরা ডিস্টার্ব না করি একটা স্ট্যান্ডার্ড টাইমকে করি আমাদের কাজকর্মগুলো রুটিনগুলো ঠিক করি রাত দুপুরে উঠে এখন দরকার হয়ে গেলো আমার ঘরে দরদায় করা লাগাতে রাত বারোটার সময় এখন পিটানো শুরু করে দিলাম হাতুড়ি দিয়ে ব্যারেক লাগানো শুরু করে দিলাম ওই ব্যাথাটা ঘুমিয়ে গেছে মহা অন্যায়ের কথা আমাদের ছেলে মেয়েদেরকে একটু কন্ট্রোল করা বুঝলাম তারা যখন তখন যেভাবে সেভাবে খেলবে বল খেলবে তাদের দরদায় গিয়ে দল আঘাত করবে কিছু আদব কায়দা শেখানো তাদেরকে ক্ষতির দিক থেকে আগে বাঁচানো যা আমার দ্বারা কোনো ক্ষতি যেন তার না হয় এটা হলে এক নম্বর কাজ দুই নম্বর হলো তার কিছু অতিরিক্ত ফেবার করা খাতির করা কতদূর আমি পারি সে ব্যাপারে হাদিসে বলা হয়েছে যে তোমরা যদি কোন সময় তোমাদের মেহমানদেরই হয় খাবার দাবার ভালো পাকশাক শাক করো মেহমান তেমন আসে বা নিজেরা ভালো কিছু ভালো খাও প্রতিবেশীকে যদি একটু দিতে পারো ভালো হয় আর যদি আমাদের সীমাবদ্ধতা আছে বেশি দিতে পারবা না একটু ঝোল বাড়িয়ে দাও তাহলে একটু কারির ঝোল দিতে পারবা একটু সামান্য তখনকার জমানাতে খুব টানাটানি ছিল এই জন্য বলা হয়েছে এখন তো আমাদেরকে আল্লাহ তালা এত টানাটানিতে রাখিননি। এই আমরা আর একটু তাদেরকে মেহমানদারি টেহমানদারি সময় স্মরণ করা দাওয়াত দেওয়া অথবা একটু তরকারি দিয়ে আসা এভাবে করে তাদের কোনো কষ্ট হয়ে গেলে ওই সময় খবর নেওয়া অসুস্থ হয়ে গেছে হসপিটালে নেওয়ার কেউ নেই আপনার গাড়ি আছে একটা লিফ্ট দিয়ে দেন খোঁজখবর রাখেন একটু দোয়া পরে আসেন দোয়া করে দিয়ে আসেন শেফার দোয়া করে দিয়ে আসেন তারা কোনো অসুবিধায় পড়েছে বিপদে আপদে তাদেরকেও বিয়ে সাদির সময় বিভিন্ন ফাংশন হচ্ছে কাদের লোকে দরকার আপনি শারীরিকভাবে কিছু সঙ্গ দেন পরিশ্রম করেন তাদেরকে হেল্প করেন অফার করেন তাদের বিপদ আপদ হয়েছে কেউ মারা গেছে তাদেরকে সঙ্গ দেন লাশ আনা নেওয়া দাফন কাফন এগুলো কবর খোঁড়া এগুলোকে ক্ষেত্রে একটু সাহায্য করেন এইভাবে করে আমরা প্রতিবেশী হওয়া আদায় করতে হয় আর একটি হাজি সে রসুল্লা সাল্লু বলেছেন প্রতিবেশীর হক সম্পর্কে কারো যদি প্রতিবেশী থাকে এবং প্রতিবেশীর ওয়াল থাকে আর সেই ওয়ালের পাশে এই পাশে যে প্রতিবেশী আছেন তার যদি দরকার হয়ে যায় এর ওয়ালের মধ্যে একটু তার নিজের কোনো একটা খুঁটি লাগাতে হবে বা কোনো একটা বার গিয়ে ওখানে লাগাতে হবে একটু তার ওয়ালের মধ্যে ঠেস দিয়েছে ভর দিয়েছে এগুলো কিছু যদি করতে হয় তাহলে সেটা তোমরা অ্যালাউ করো না তুমি আমার ওয়াল টাচ করতে পারবে না এরকম শক্ত ভূমিকা যেও না এই জাতীয় কোঅপারেশনগুলো করার জন্য উৎসাহিত করা হয়েছে প্রতিবেশী যদি উপোস থাকে আর আমি খেয়ে ঘুমাই খুবই অন্যায়ের কথা প্রতিবেশীকে অভুক্ত প্রতিবেশীকে একটু খাবার দাবার দেওয়া কোন মো কাজ করতে পারে না সে প্যাট ভরে খাবে আর প্রতিবেশী উপোস ঘুমাবে এটাকে সাবধানে মানতে হবে আল্লাহ রাবুল্লা আলমীর আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করা তো অস্বীকদান করুন আমিম মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 समस्या समाज के शांतिपूर्ण समाज रूपान्तरित करा जाए আলোকে জীবনের বহু সমস্যার সমাধান প্রতিপয় দিন মাসায় প্রতি সোমবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়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 ইমানীমদুল্লাহ বিনসেন মুী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপন হয় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় দর্শকমণ্ডলী বিরতির পরে আমরা পুনরায় এসেছি আমাদের বিষয়টির আলোচনা অব্যাহত রাখতে এবং উপসংহারে এসতে সেটা হচ্ছে ওই হাদিস আমরা আলোচনা শুরু করেছিলাম যে ব্যক্তি আল্লাহ এবং আখরাতে পরি করে তিনটি বিষয় বলা হয়েছে সে কথা বলতে হলে ভালো কথা বলুক তা নাহলে চুপ করে থাকুক আর তার প্রতি বিশ্বের প্রতি ভালো ব্যবহার করুক আর তিন নম্বরে বলা হয়েছে মেহমান আসলে মেহমানদারি করুক মেহমানের অনেক হক আছে আমরা আগে বলেছিলাম যে আল্লাহ তালা মুসলমানদেরকে একজন মুমিনকে আল্লাহ তালার ভালো বান্দা হওয়ার জন্যই এই দিন ইমান নবী রসুল এসব কিছু পাঠিয়েছেন মানুষকে একজন ভালো মানুষ হওয়ার জন্য মানুষকে অন্যদের সঙ্গে সকল ব্যাপারে তাদের হক আদায় করার জন্যে ভালো আচরণ করার জন্যে এবং ইসলাম সব কিছুকে ঠিক করে দিয়েছে কার কতটুকু হক আছে কেউ অন্যায় হক দাবি করবে আর মানুষের উপরে জুলুম করবে তা হবে না এই জন্য মানুষের হক জানা এবং তাদের হক আদায় করা কারো হককে ডিনাই না করা এটা একটা ভালো গুণ আমাদের কাছে দুটো হক আছে হকুক উল্লাহ আর হকুকুল ইবাদ বা এক বছরে হাকুল্লাহ হাকুল ইবাদ আল্লাহর হক এবং বান্দাদের হক আল্লাহ তালার হকের জন্য আমরা এই বাদত আনুষ্ঠানিক আবাদতগুলো করি আর বান্দাদের হকের সঙ্গে সম্পর্কিত হয়ে আছে আমাদের অনেক মামলাত লেনদেন সামাজিকতা আচার অনুষ্ঠান আচার ব্যবহার এসব কিছু বন্দার হকের সঙ্গে সম্পর্কিত হয়ে আছে আল্লাহ তালা যেভাবে মানুষকে আল্লাহ তালার ইবাদত শিখিয়েছেন তার জন্য তাকি দিয়েছেন জান্নাতের ফসলা করবেন তেমনি মানুষের হক হকুক লেনদেন কালচারের মধ্যে কি পরিমাণ ইনসাফ কায়েম করেছি কি পরিমাণ ভালো ব্যবহার করেছি মানুষের আচার ব্যবহারগুলো মানুষের সঙ্গে লেনদেন মামলাত হকুকলে বা দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কেয়ামতের দিন আল্লাহতালা মানুষকে তো আল্লাহর এবাদতের কিছু কমতি আল্লাহতালা হয়তো ক্ষমা করে দিবেন সহজেই মানুষের হকের কমতি হয়ে গেলে আল্লাহ আল্লাহতালা সহজেই ক্ষমা করবেন না আর মানুষকে অন্যকে উপকার করে অন্যকে হক আদায় করলে যে আল্লাহ তালা কত খুশি হন এগুলিতে মানুষ অনেক বড় নেক আমল এই কনসেপ্টটি আমাদের অনেকের নেই মেহমানদেরই করা এটা যে কত বড় একটা জরুরি আমল এই কথা আমাদের নাই অনেকের কনসেপ্টের মধ্যে মেহমানের হক আদায় করতে হবে ফালিউক্রেম দাই ফাহু ইমান থাকলে মেহমানের হক আদায় করতে হবে মেহমানের সম্মান রক্ষা করতে হবে তাহলে এটা অবশ্য কর্তব্য ইমানের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে এই আমলে কেউ না করে তার ইমান না কথা যদিও এখানে না থাকার কথা আসে না এখানে বলা হয়েছে ব্যক্তি পজিটিভলি বলা হয়েছে যার ইমান আসে তার করা উচিত যেটা করে না তার ইমান কতটুকু আছে। একদম নাই হয়তোবা ওইটা নয় কিন্তু তার পরিমাণ অনেক কমে যায় আইয়ামিন। মেহমানের ন্যূনতম হক আছে তিন দিন এরপরে যা যে হবে অতিরিক্ত কেউ যদি পারে ভলনটিয়ারি সেটা তার জন্য হয়ে যাবে সদাকা অতিরিক্ত তার তিন দিন আগে এটা তার হক হয়ে পড়ে মেহমানের হক মেহমানের হক আদায় না করলেন তার হক দিনাই করা হয়ে যায় এবং কোন কোন হাদিসে এসেছে যে এটা তার নিজের নেওয়ার রাইট আছে নাদিরে জোর করে নিতে পারে এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদিও মেহমানকে নেওয়ার জন্য উৎসাহিত করা হয়নি নি যারা গেস্ট যারা হোস্ট আছেন যারা মেজবান তাদেরকে বলা হচ্ছে যে তোমরা তাদের অধিকার দিয়ে দাও অধিকারকে দিনাই করো না ক্ষেত্রে অনেকেই তাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন সংগতি দিয়েছেন অনেক সমাজে আমাদের মধ্যে বকিল আছে কিছু ত্রুটি আমাদের হোস্টদের পক্ষ থেকে হয় মেজবানদের পক্ষ থেকে হয় কিছু ত্রুটি হয়ে যায় গেস্টদের পক্ষ থেকে মেহমানদের পক্ষ থেকে হোস্টরা অনেক সময় বোঝা মনে করে বসে মেহমান আসলে রহমত বরকত বেড়ে যাবে হক আদায় করলে মেহমান খেলে এটা বেকার যায় না আমরা এটা বুঝিনি ছোটোকালে অনেক সময় দেখিনি বিরক্ত হয়ে গিয়েছি মেহমান খেলে এটা বেকার যায় না এটা আল্লাহ তালার কাছে সদাকার সব এবং তার চেয়ে বরঞ্চ মেহমান বাড়িতে এসে গেছে বিধায় সাধারণ সাধাকার থেকেও আল্লাহ বেশি করে দান করবে। যে আপনার কষ্ট হত করছেন তিন দিন পর্যন্ত মেহমানদের হক আদায় করার রাইট আছে যদি মেহমান না যায় তার রাইট আছে এটা নেওয়ার তিন দিনের পরে মেহমানের উচিত যদি বাড়িওয়ালার হোস্টের কষ্ট হয় তাকে আর কষ্ট না দেওয়া আর যদি কষ্ট না হয় বাড়িওয়ালা খুশি আছেন। হোস্ট হোস্টওয়ালারা খুশি আছেন গেস্টও থাকা দরকার আছে থাকতে পারে তখন তারা যদি মেহমানদের কিছু কম করেন তাহলে তাদের আর গুনা হবে না তাদের হক ডিনাই করা হলো না কিন্তু তিন দিন আগ পর্যন্ত ত্রুটি করলে তারা হক ডিনাই করলো হক আদায় করলো না মেহমানেরও কিছু বিষয় আছে মেহমানকে তো দেখতে হবে তিন দিন বেশি থাকতে গেলে ওদের কষ্ট হয়ে যাচ্ছে তাহলে তিনি তিন দিন বেশি প্ল্যান করবেন না আবার মেহমানকে দেখতে হবে যেখানে মেহমান হচ্ছেন তাদের কী অবস্থা তিন দিন হক থাকলেও এই বাচ্চারা আর যদি খাইতে না পারে তাহলে তিন দিন করতেই খাওয়া হবে একদিনই তো ওদের জন্য বিপদ হয়ে যাচ্ছে ইকল্লিফুল্লাহসান ইলা অবশ্যই আহা কোনো বান্ধাকে আল্লাহ তালা তাদের সাহ্যের বাইরে কোনো দায়িত্ব দেননি মে মেহামানকে হিসাব করতে হবে যে আমি যে যাচ্ছি তাদের কি অবস্থা আজকালকার আরবান লাইফে নাগরিক জীবনে যারা প্রতি অল্প ইনকাম করেন বড়ো বড়ো শহরে বসবাস করেন তাদের কাছে গ্রামে গণতিকের চিকিৎসার উদ্দেশ্যে বিভিন্ন কারণে অনেকে আসেন একটু খেয়াল করতে হবে সেখানেও তাদের মেহমানদের খেয়াল করার বিষয় আছে যে শোয়ার জায়গা আসে কি না কত কষ্ট হবে মাঝে মাঝে কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে দুই তিনটা বেডরুম আছে দুই বেডরুমে নিজেরা থেকে এক বেডরুম মেহমানকে ছেড়ে দিতে হবে কিছু করার নাই ফ্লোরিং করে খাটে চকিতে মিলে থাকবে আর যদি এমন হয়ে যায় মাত্র রুমই আছে একটা সেখানে মেহমান গিয়ে উঠলে কি উপায় হবে অথবা আসে দুইটা সেখানে তাদের ফ্যামিলি মেম্বার এত বেশি যে কোনো রকমই সেখানে মাথা গোদার জায়গা নেই সেটা মেহমানকে কনসিডার করতে হবে তাহলে একাধবেলা খাওয়া দাওয়া করে হয়তো বিদায় নিয়ে ফেলতে হবে এগুলো উভয় পক্ষকেই আল্লাহ তালা কিছু হকুক দায় দায়িত্ব বলার পরে সবাইকে নিজের বিবেক খরচ করা লাগবে আকল খরচ করতে হবে আল্লাহ তাল্লাহ তো বলেছেন আফালাত আকেলুন আল্লাহ ইকালিফুল্লাহ আফসানিল্লা ওসাহা মানুষের সাহায্যের বাইরে কিছু করার নেই সাহায্য কার কতটুকুন আছে সেটা আল্লাহ তালা ভালো জানেন তো এক্ষেত্রে আমাদের সমাজে অনেক মেহমান আছে আসবে তো আসবে অনেক দিন থাকবে তিন দিন কোথায় আরও অনেক বেশি দিন থাকবে এবং কত কষ্ট হচ্ছে বিনা প্রয়োজনে এভাবে বেড়ানো এভাবে কষ্ট দেওয়া এটা ঠিক না যাই হোক এখন যে ব্যক্তির কাছে চলে এসেছে তিনি নিজের কাঠেসি রক্ষা করার জন্য তিনি যদি সবর করেন হজম করেন বরদাস্ত করেন এবং তিনি যদি তার পক্ষ থেকে স্যাক্রিফাইস করেন আল্লাহ তালা তাকে অনেক বেশি যা দান করবেন এবং এই কাজটা বেকার যাচ্ছে না মনে করে ফেলে মানুষ খেয়ে খেয়ে সব নষ্ট করে দিল খেয়ে খেয়ে সব আমার কমাই ফেলল এই ধারণাটা আমরা মন থেকে সরিয়ে দেই যে এর মধ্যে খায়ের এবং কল্যাণ এবং বরকত আছে মানুষকে খাওয়ানোর মধ্যেই ফায়দা ও আছে অমুক আম সে এখানে আসছে তারা আর কোনো খাওয়ার জায়গা নেই সে কারণে তুমি তাকে যদি বাধ্য হয়ে খাওয়াইতে হয় এটা তোমার জন্য বড় আমলের সুযোগ এসেছে একটি হাদিসের রসল্লা সাল রসাল্লাম এই জন্যই বলেছেন লাই আল্লি আহাদিন কোনো মেহমানের জন্য এটা জায়জ নাই আইঙ্গ হেরে যে যিনি বাড়ির মালিক যারা বাড়িওয়ালা আছে তাদেরকে কষ্টে ফেলে দিবে একজন আরেকজনকে কষ্ট দেওয়া ঠিক নয় একটা সেন্সিটিভ ইস্যু মেহমান এসে উঠে গেছে বলতে পারেনা আপনি চলে যান তাদের কষ্ট হচ্ছে তাদের প্রতি জুলুম করা হয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে আল্লাহ তালাতে এরকম একটা মানসিক প্রেশার দিয়ে কষ্ট দেওয়া জুলুমকে আল্লাহ পছন্দ করে এই জন্য আকল খরচ করতে হবে এটা জুলুম হয়ে যাবে মানুষকে আল্লাহ তালা এই জন্য বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আকল দিয়েছেন কোরআন হাদিজ দিয়ে নবীকে পাঠিয়ে সবগুলো গাইড করেছেন শিখিয়েছেন সুন্দর করে যাতে করে আমরা কেউ কারো উপরে জুলুম না করি কেউ কাউকে কষ্ট না দেয় কোন এবাদ আল্লাহ হোয়া না তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও ভাই ভাই হালাত কেউ কারো উপরে দুলুম করো না প্রত্যেকের হক চিনি বুঝি চেনার চেষ্টা করি আমল করার চেষ্টা করি দর্শক মন্ডলী আমাদের আলোচনার এখন আমরা সমাপ্তিতে যাচ্ছি শেষ দুটি অংশ যেটা ছিল প্রতিবেশীর সম্মান করা এবং তাদের প্রতি আদব রক্ষা করা তাদেরকে কষ্ট না দেওয়া মেহমানের মেহমানদারির হক আদায় করা এবং সেক্ষেত্রে যেন আমরা কেউ কাউকে কষ্ট না দিয়ে বাড়াবাড়ি না করি সীমালাঙ্ঘন না করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন যজাক মাল্লাহকুল আসসালামুকুম বরহম ল মুখি করে ফেলবে যা দিন পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ কাল রাত এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায়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 জাহাঙ্গীর ममिने दायित जाना जन्न आकी कल र